हादिश कर আর হাত বাঁধার হাদিস আছে হ্যাঁ হাদিস এক হাদিস অপর হাদিসের বিপরীত এই ক্ষেত্রে কি করতে হবে প্রথম কথা দুই দিকে মকবুল বলা হয়েছে তাহলে একদিকে যদি জয়ীফ হয় তাহলে গেল যেমন হাতে জয়ীফ গেল আমিন আসতে বলার হাদিস গেল কিন্তু সহি হাদিস যদি হয় দুই দিকে যদি সহিদ হয় এইরকম মাসলা এইরকম মাসলার ক্ষেত্রে বলা যেতে পারে যে নামাজের মধ্যে যে মাসলা বলছি আরো অনেক অনেক মশলার ক্ষেত্রে হতে পারে কিন্তু সামনে এখন এটা আমার সরণাসীরা বলছি যে হ্যাঁ হ্যাঁ একামতের স্বর্ণ ভালো হচ্ছে একামত একরা একামত আর দোহরা একামত দুই দিকে সহি স্পষ্ট হাদিস দুই দিকে সহিদ সহি তখন আপনি করবেন কি একটা ধরে নেবেন ব্যাস না আর কিছু করার আছে করণীয় আপনার এই বলা হচ্ছে এটা করবে কে জন্য একজন আলেম আপনাকে দুই দিকে সহিফ কোন হাদিস দুই দিকে সহি জানার ব্যাপার তাহলে জানতে হবে ভালো আলেম হইতে হবে হাদিসের সম্পর্কে কম্পর্কে সহিফ জানতে হবে বলছেন যে মা যাইয়া কি আবশ্যক ওই ব্যক্তির ওপর মান ওয়াজাদিস ব্যক্তি দুই হাদিস পাবে অনুসরণ করবে নিম্নের পদক্ষেপ নেবে এক কথা এই পদক্ষেপ গুলি সে কি পদক্ষেপ প্রথম আলিফ মানে কম ও বাইন যদি দুই হাদিসের সমন্বয় করা সম্ভব হয় দুটোকে দুটোর দুটোর উপরেই আমল করতে হবে যদি দুটোকে জমা করতে পারি যেমন সুরা ফাতে ছাড়া বোঝায় সুরাফ হাতিয়া ছাড়া নামাজ হয় না হাদিস হয় আচ্ছা আর যখন কোরআন তেলাওত হবে তখন চুপ থাকো কোরআনই আয়া আর এতে হাদিস আছে একটা হাদিস মুসলিম শরীফ হাদিস আছে কি করতে হবে যেমন সমন্বয় করা যায় কিনা সমন্বয় হচ্ছে আম আর খাস আম হুকুম হচ্ছে যে চুপ থাকো কোরআন তেলাওত যে কোনো জায়গায় হোক না কেন যে কোনো ক্ষেত্রে নামাজের মেঘ ভিতরে হোক বাইরে হোক গাড়িতে যাচ্ছেন রেডিওতে শুনছেন অথবা কেউ আপনার সামনে তেলাওত করছে আপনি গল্প করিন না পড়িও দেখো সমনয় হয়ে গেল বলছে যদি জমা করা সম্ভব হয় তাহলে জমা করব। মানে সমন্বয় করব। বা মানে বিভিন্ন জমা করা বিভিন্ন रास्ता सम्भव हालांकि देखो हादिसर मध्य नासेख मान रोहिती हादी মানসুখ আর শুধু দাবি করলে হবে না মৌখিক দাবিতে কাজ হবে না মানসুখ নাশেখ মানসুখের জন্য প্রথম শর্ত হয় সরাসরি রসুল বলে দিয়েছেন যে আমি আগে এই হুকুম দিতাম এখন আর তোমাদের কই হুকুম দিচ্ছি না তোমরা এখন করতে পারো তাহলে স্পষ্ট হয়ে গেল যে পরের যে হুকুম না বিশ্বাস না সেটা হচ্ছে নাসেক আর আগের মানসুখ যেমন কবর জিয়ারত ক্ষেত্রে কোন তো না হাই তো মান কবর তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম পুরুষদের কো নিষেধ ছিল প্রথম দিকে কারণ শির করে অভ্যাস আছে কবরে গেলে বা নোহা রোদন করে অভ্যাস আছে কবরে গেলে আবার ওখানে করে চাচা চেঁচামেচি করে কান্না করতে পারো না কবরে জয় বন্ধ দাফন করে এসেছে এসুচ আর কবর গাছ যেতে পারবে না শুরু শুরু ইসলামে ইসলাম মজবুত হয়ে গেল দাদা দাদি নানা নানি আমাকে এখানে আসতে হবে কেন হারাম খাবো নামাজ এখনো ঠিক করতে পারবো না এটা কেমন করি আমি যদি আজকে মরে যাই তো ইমান তাজা হবে নবী সালাম তাহলে কি করলেন আগের তাকে ঘোষণা করে দিলেন আর नासेक हिम जियारत करो नबी जो दिन घर घर प्रायर प्राइवर कुरबानी नासेक मानसुखी स्पष्ट एक नासेक मानसुखा आल्लाबी सहबी आगे पर मानबे मानबे ना मानबे বা এই কাজটা করতেন আর পরে এই কাজটা করেছেন এবং ওর উপরে অটল থেকেছেন ইতিহাস জানা আছে আপনার হিস্ট্রি আগে পরের তারিখ কোনটা আগের কোনটা পরে জানা আছে তাহলে নাসেখ মানসুখ বলা যেতে পারে এই তিনটি উপায় হচ্ছে কোন। হাদিস সম্পর্কে নাসে মনসুখ বলার জন্য এছাড়া মৌ কি যদি কেউ দাবি করে ইতিহাসও জানা নাই হুকুম আগের না করার হুকুম আগের আমিনুখ ওই হাদিস মনসুখ যেমন কার্ফি এক গোড়া ছিল বলছে কুল্ল হাদিস যে কোনো হাদিসেফ মজাহান আমাদের মজাবের যদি খেলাফ হয় তো ইম্মা মোলুন ও মনসুখ আর না হলে সেটা হাদিসের বড় অফের কথা তো নাসেক মানসুকার ক্ষেত্রে কি বলছেন এক নম্বরে দেখবেন যে আমি সমন্বয় যখন করতে পারছি না ফাইন দুই লেমা আহাদটাকে যদি নাশে জানতে পারি আমরা তাহলে প্রথম জমা সমন্বয় নাম্বার ওয়ান সমন্বয় করে দুটোর আমল যদি না করতে পারি তাহলে নাসেখ মানসুখ নাসেক ওপর আমল করে মানসুখ কে ছেড়ে দেব আর তাও যদি না হয় দেখবো মাকবুল কিন্তু দুই কিতাবে আছে আর একটি হাদিস না তির মজিত আছে বা ইবিন মাজাদ আছে আবু দাউদে আছে সোনানের কিতাব আছে বোখারিতে নেই মুসলিমের নাই। কোন হাদিস মানে করবেন যেটি বোখারি মুসলিমের উপর আছে এটাকে তারজি বলা হয় অথবা একটি হাদিস কে বর্ণনা করেছেন মহাদিস বড় বড় বড় তাহলে কি করবো জাহান একটি হাদিসের উপর তর্জি দেবো মানে প্রাধান্য দেবহিত মানে প্রাধান্য দেওয়ার যেসব পদ্ধতি গুলো রয়েছে কোন এক পদ্ধতিতে কিভাবে তর্জি দেওয়া যেতে পারে তারান্য দেব তার মধ্যে বললাম সম্মা আমেল নাবির রাজে অতপার যেটি রাজে দুই হাদিসের মধ্যে এটা প্রাধান্য যোগ্য সেটাকে সেটার পর আমল করব আর মার্জু ওর বিপরীত হচ্ছে তারপর আমল করবো না আরেকটিকে কি করবো রাজ্য আখার একটি যদি অন্যটির উপর তার জি না পায় প্রাধান্য না পায় ওয়া না কিন্তু এটা একেবারে অতি অল্প মানে অল্প আর না মানে দুটোকে আমি সমন্বয় করতে পারি না তার জিও দিতে পারি না তাহলে কোনটাকে ধরবো না দুটোর কোনোটার যতক্ষণ পর্যন্ত প্রাধান্য দানকারী কোন দিক আমাদের জন্য স্পষ্ট না হবে যে কোনটার আমল করি मुश्किल आविष्कार कर प्राधान्य देवर रास्ता बेर कर प्राधान्य दिए कर অমাই ইয়াক এই এলমের গুরুত্ব এই যে মোখতালাফুল হাদিস হাদিস পরস্পর বিরোধী এ